প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে জালালাইন থেকে বাকারা আলোচনা চলছে বেশ লম্বা আলোচনা করছেন আল্লাহ কে সে অনাফেক যে মানুষকে দেখাবার জন্য তার সম্পদ ব্যয় করেন আল্লাহ এবং পরকালের উপর সে বিশ্বাস রাখে না সে হলো মুনাফেকু কামাশাল মাসালু ইনফাকিল মুনাফিক কামাশ আলু সফান মুনাফেক যে আল্লাহর রাস্তায় খরচ করে তারই খরচের উপমা হলো দৃষ্টান্ত হলো এমন যেমন এরপর প্রবল বৃষ্টি তার উপর পড়লো ফাহু আলুন প্রবল বৃষ্টি সেই পাথরের উপর পড়ল পাতারাকু সলদা বৃষ্টি সেই পাথরটিকে একদম মসৃণ করে থাকল কিছুই নাই তারপর তারা যা উপার্জন করেছে এর কিছুই তাদের হস্তগত হয়নি যে মুনাফে লোক দেখাবার জন্য খরচ করেছে তার অবস্থাটা বর্ণনা করার জন্য এই জুমলাটা বলা হয়েছে যেটা গেছে সেটা যদিও মুফরত কিন্তু মানা যেহেতু ওই আল্লাফ মুফরত কিন্তু মানান জমা সেই হিসেবে যেমন সেই মসরিন পাথরের উপর কোনো মাটি পাওয়া যায় না আল্লা কানা আলাইহী যা তার উপর ছিল লাহু বৃষ্টি সব মাটি নিয়ে গেছে পূর্ব রায়তে মুনাফিকদের এনফাকের একটা উপমা দিলেন এবার মৌমেন মুখলিস এর এনফাকের উপমা দিচ্ছেন যে মুনাফিক সে যাই দান করে তার দানটা হলো যেন এমন যে মসৃণ একটা পাথর উপর কিছু বালি পড়ে আছে বৃষ্টি এলো সব শেষ একটুও থাকে না কিন্তু মোমেনের দানের উপমা হলো এমন যে সে অল্প দান করলেও সেটা পুরস্কার আল্লাহ তালা বাড়িয়ে তাকে দেন আর বেশি দান করলে সেটা তো আরও অনেক বাড়িয়ে দেন দান অল্প হোক বেশি হোক সেটার পুরস্কার সে আল্লাহ তালা কাছে পায় অনেক বেশি করে এটাকে এখানে বোঝা বোঝাচ্ছেন আল্লাহ তালা মাসালীন ফিক যারা তাদের সম্পদ ব্যয় করে এর আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং এর উপর পুরস্কার পুরস্কার এবং এর উপর প্রতিদানটাকে দৃঢ় করার জন্য এর উপর প্রতিদান প্রাপ্তির বিষয়টিকে সুদৃঢ় করার জন্য তসবিহিম তহকি কলিস আলিহি এর উপর প্রতিদান প্রাপ্তির বিষয়টিকে সুদৃঢ় করার জন্য বিখলাফিলিম এটার একটা মানা যেটা মোসনে বললেন তহকিক আলিহি এর উপর প্রতিদান প্রাপ্তির বিষয়টিকে সুদৃঢ় করার জন্য আরেকটা মানা এটার করা যায় যে তসবি মিন আং ফুসিহিমের অর্থ নিজেদের অন্তরের দৃঢ় বিশ্বাসের সঙ্গে প্রতিদানের ব্যাপারে অন্তরের দৃঢ় বিশ্বাসের সঙ্গে তারা তাদের মাল খরচ করে আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং নিজেদের অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে যে এটার প্রতিদান আমি পাবই এটা মুনাফিক আল্লাহ নাহ মুনাফিকদের অবস্থা হলো যে তারা তো প্রতিদানের আশাও করে না মোমেন তাদের মনের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকে দৃঢ় বিশ্বাসের সঙ্গে তারা খরচটা করে কিন্তু মুনাফেক সে তো প্রতিদান প্রাপ্তির আশাই রাখে না লেম লাহু অস্বীকার করেছে এই মিনটা মিন এব তেদা ইয়া তার মানে সুদৃঢ় হওয়ার অবস্থাটা এটা শুরু হয় অন্তর থেকে এটা বোঝানো হয়েছে তাহকিক তান এই তসবিত এবং তাহকিকের আমল এটার সূচনা হয় দিল থেকে দিন জান্নাতিন কামাস আলী জান্নাতম তাদের অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে যে তারা মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখে যে সবটা তারা পাবে আর মুনাফেকদের কথা বললো ওরাই আশাটাও রাখে কামাসালি জান্নাতিন আলী যেমন একটি বাগিচা বাগান যা রয়েছে উঁচু টিলার উপর রবোয়া বা রিবোয়া বিবোয়া বা রবোয়া উঁচু টিলায় বা রুবোয়া মা আনিন মোরতা উঁচু টিলা তবে উপরের অংশটা সমতল তো বাগানিত করা যাবে না আর বাগান করলেও সেখানে বৃষ্টির পানি জমবে না পড়ে যাবে সব তো জায়গাটা উঁচু তবে উপরের অংশটা আবার সমতল উপরের অংশটা সমতল মাখা আনিন মোর্তাফির ইন মুস্তাবিন আসা বেলুন যার উপর প্রচুর বৃষ্টিপাত হয় আসা বেলুন যে বাগানে প্রচুর বৃষ্টিপাত হয় সেই বাগান দিগুন ফল দেয় তার জবল দেয় ফাইল্লাম ইউসিবাহা ওয়াবিলুন যদি তার উপর প্রচুর বৃষ্টিপাত নাও হয় ফ্লুন তাহলে হালকা বৃষ্টি তো অবশ্যই হবে এবং তা তার জন্য যথেষ্ট হবে ফা ইউসিবাহা ওয় যদি তার উপর প্রচুর বৃষ্টিপাত না হয় হালকা বৃষ্টি তো অবশ্যই হবে এবং এটাই তার জন্য যথেষ্ট হবে লিফা উঁচু জায়গা হওয়ার কারণে আলমায়ানা তুসমির ও তসকু কাসুর আল মাতারো ফল দেয় এবং অনেক বেশি ফল দেয় পানি কম হোক বৃষ্টি কম হোক বা বেশি হোক তুমান সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করে তাদের না সেটার প্রতিদান বাড়তে থাকে আল্লাহ কাছে নাফাকাটা কম হোক অথবা বেশি হোক অলি তাজরিমাল আনহার লাহু ফিহা মিংকুল এখানে আবার মুনাফেকদের যে নাফাকা এটা যে তারা ওই সময়ে এর প্রতিদান একটুও পাবে না যখন তারা প্রতিদান পাওয়ার সবচেয়ে বেশি মোহতাজ হবে এই বিষয়টা এখানে বুঝাইতেছে মুনাফেকদের নাফাকার অবস্থাটা যে আয়ো হেব্য তোমাদের কেউ কি এটা পছন্দ করবে আনতা কু মিন লাহু জান মিন্ন যে তার খেজুর এবং আঙ্গুরের একটি বাগান থাকবে তাজরিমিন আন্ার লাহুফি হা সামারুমিন কল্লি সমারাত সে বাগানে তার থাকবে সব রকমের ফলমূল সে বাগানে থাকবে সব ধরনের ফলমূল ওকদে আশা বাহুল কি বারু আর সে বার্ধককে উপনীত হবে আয়ু হেব্বু আহাদকুম তোমাদের কেউ কি এটা চাইবে যে তার একটি বাগান থাকবে খেজুরের আঙ্গুরের এবং তার তলদেশে প্রবাহিত হবে নহর সমূহ এবং সেখানে থাকবে সব রকমের ফল মূল আসু কি বারু এটা হাল হয়েছে এখন শেয়ার আর উপার্জন করতে পারে না এবং তার রয়েছে দুর্বল সন্তানাদি উপার্জন ক্ষম নয় এমন সন্তানাদি এই মুহূর্তে যখন তার প্রয়োজনটা অনেক বেশি সে নিজে উপার্জন করতে পারে না তার ছেলে সন্তানরাও তার সন্তানগুলোও পারবে না উপার্জন করতে এখন বাগানের দিকে তার ইতিহাসটা পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি না এই সময়টাতে আসা এ আস আর সে বাগানের উপর আঘাত করলো প্রচণ্ড বাতাস প্রবল বায়ু ফিহ নারুন যাতে রয়েছে আগুন আর সে আগুন তার সে বাগানকে জালিয়ে দিল। আহওয়াজা মা কানা ইলাইহা। সে এমন এক সময় তার বাগানটি হারিয়ে বসলো হারিয়ে ফেললো। আহওয়াজা মা কানা ইলাইহা। যখন সে বাগানের দিকে সবচেয়ে বেশি মোহতাজ আহওয়াজাটা এটা হাল হইছে। ফকা দাহা সে বাগানটি হারিয়ে ফেললো এমত অবস্থায় যে সে এই বাগানের দিকে পূর্বের কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি মোহতাজ লোক দেখাবার জন্য বা খোটা দেওয়ার উদ্দেশ্যে বা খোটা প্রথমে খরচ করলো পরে খোটা দিয়ে নষ্ট করে ফেললো এদের নাফাকার উপমা হলো এটা কোন দিক দিয়ে পাওয়ার প্রতি সবচেয়ে বেশি মোহতাজ হবে তখন তার এই নাফাকায় কোনো কাজে আসবে না আয় হিব্বু এখানে যে ইস্তেফা মানা হয়েছে এটা লিবা নফি মানে তোমাদের মধ্যে কেউ তো এটা পছন্দ করে না অতএব তোমরা কেন এইভাবে নেফাকের সঙ্গে এবং রিয়া মান এগুলো সঙ্গে না ফাঁকা করো না খরচ করো দেখ এখানে চাষবিটা আল্লাহ তালা দিলেন যে কতগুলো হালাত বলছেন যে লোকটা একদম বুড়ো হয়ে গেছে তার সন্তান আছে তবে সন্তানগুলো দো আফা বুড়ো হয়ে গেছে সন্তান দো আফা তখন তার বাগানটা নষ্ট হয়ে গেছে একটা লোকের বাগান যদি নষ্ট হয় যখন সে জওয়ান তখনও সে অনেক আফসোস করবে কিন্তু যেহেতু সে জওয়ান আবার আর আরেকটা বাগান করতে কতক্ষণ লাগবে তার কিন্তু লোকটা বুড়ো হয়ে গেছে এখন আর বাগান নিজের থেকে করার মতো শক্তি সামর্থ্য নাই কি পরিমাণ মুসিবতে পড়বে সে আবার লোক বুড়া কিন্তু তার ছেলেমে ছেলে সন্তান সব জওয়ান হয়ে গেছে ঠিক আছে বাগান নষ্ট হয়ে গেছে ছেলেরা তো আসেই ছেলেরা আবার বাগান করে নেবে কিন্তু না তাও না ছেলেরাও দুর্বল আর আরেকটা লোক সে নিজে বুড়ো কিন্তু তার ছেলেমে মেয়ে কিচ্ছু নাই বাগানও শেষ হয়ে গেছে তাহলেও তার তো ততটা পেরেশানি না আমি একা মানুষ খাইলে খাইলে আমা খাইলে এমনি থাকবো কিন্তু ছেলে সন্তান আছে যারা উপার্জনও করতে পারবে না বলে তো এই ছেলে সন্তানের উজুতটা তার উপরে কী পরিমাণটা বোঝা হয়ে দাঁড়াবে এই সবটা মুনাফেকদের অবস্থা হয় যে ওরা এমন একটা সময়ে এমন একটা সময়ে গিয়ে তাদের নাফাকারটা হারিয়ে ফেলবে যখন তাদের কোনো উপায় থাকবে না একদম যেমন এই লোকটা কোনো উপায় নেই কি কোনো উপায় নেই ও আনিব না আব্বাহসেন এটা তো হলো একটা হলো যে একটা তফসিল হলো যে এই এখানে যে মেশালটা দেওয়া হয়েছে এটা কোনো বিশেষ ব্যক্তির সাথে মতো না বরং হার এমন ব্যক্তির মেশাল দেওয়া হয়েছে যে এই লোক দেখাবার জন্য নাফাকা করলো খরচ করলো অথবা খরচ করার পরে খোঁটা দিল কষ্ট দিল সব শেষ ইবন আব্বাস রবিআল আনুমা থেকে একরি হওয়ায় যেটা বুখারিতে আসছে যেটা ওই ব্যক্তির মেশাল যে খুব নাকামল করছে কিন্তু পরে তারে শয়তানে পাইছে এরপরে সে এমন অন্যায় কাজ করছে যে তার সব নাক আমল বরবাদ হয়ে গেছে এর মেসালটা দেওয়া হয়েছে এখন আব্বাহা হুয়া মানে হুয়া মানে কি হা আল মিথাল আমিল এরপর তার উপরে শয়তান পাঠানো হয়েছে শয়তান সবার আমি হাত তা রা আহ শয়তানে তার আমলকে একদম শেষ করে দিছে أحرق الفاعل شويدا أتبا شايد نجي أتبا شايد نجي شايد نجي ترعمل شاب نشتغل كذالك كما بينا ما ذكر يبين الله لكم الآيات لعلكم تتفكرون فتعتبرون جنتم رات انتفقنا كرو ايرفر ابدير كروهن كرو <تصفح> يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض এখান থেকে আল্লাহ যে আল্লা তোমাদের মালকে খরচ করবে আগের আয়াতগুলোর দ্বারা তো এটা বোঝানো হয়েছে যে মাল খরচ করবে কি নিয়তের খরচটা করবে আবার মাল খরচ করার পরে তোমাদের নাফাকার পুরস্কার নষ্ট হয়ে যাবে এমন কোনো কিছু করো না কিন্তু মান আর আদা এখন বলতেছে তোমরা তোমাদের মাল যে খরচ করবে মালের কোন ধরনের মাল খরচটা করবে একবার পচাগুলো যেটাকে তুমি নিজে ব্যবহার করতে ব্যবহার করতে চাইতেছ না বা করার উপযোগী না সেটা না ভালোটা এটা বলতেছে না এখানে আনফিকো মিং তৈ বা কাঁসাবুতুম তোমরা যা উপার্জন করো তোমরা যা উপার্জন করো তার উৎকৃষ্ট অংশ থেকে খরচ করো তৈবা তিমা কাঁসাবুতুম এখানে আনফিকো নফল আমাল তোমরা যে সম্পদ অর্জন করো তার উৎকৃষ্ট অংশ থেকে ব্যয় করো অমিন তৈমা আখরাজনা জমি থেকে আমি তোমাদের জন্য যা উৎপাদন করি উৎপন্ন করি শস্য দানা ফল মূল এগুলো এগুলোর উৎকৃষ্ট অংশ থেকে তোমরা খরচ করো মিং তাইবা তিমা আফরাজনা আলাকুম্মিনাল মিনাল দি মিনাল হবামার তো প্রথমটা তো হলো আম মা কাসা হুতুন প্রথমটা আম তো পরে যেহেতু আবার আখরাজনা আলাকুম্মিনাল মিনাল দি বলা হয়েছে এর দ্বারা বোঝা যায় যে পরেরটা এটা জমিদের সাথে তাড়ো তো এই আয়াতের থেকেই ইমাম আবু হানি ফরাহিম্লা বলেন যে জমি থেকে যে সকল ফসল আসে সেই জমিটা যদি অসরি জমিন হয় তাহলে অসলি জমিনের থেকে যে ফসল আসবে সেটা কম হোক বেশি হোক এটা দশ ভাগের এক ভাগ দেওয়া জরুরি যেমন অন্যান্য মালের মধ্যে চল্লিশ ভাগের এক ভাগ দিতে হয় তো জমিটা যদি অসরি হয় ঔষধি জমিনের তারিফ সারায়ত এগুলো ফেকা খেতে তোমাদের গ্যাসে অথবা আসবে আবু হানিপ রিমুল্লাহ বলেন যে এখানে আল্লাহ তালা যে বলতেছেন যে মিম্মা আখরাজনাথ এটা থেকে তিনি বলেন যে জমির থেকে যে ফসলটা আসবে অসলীয় হলে সেটা সবটাই কলিল হক কাফির দিতে হবে ওনার এ কথার এই রায়ের স্বপক্ষে আরেকটা দলিল হলো ওই যে অন্য আয়াত ও আকাহু ইয় হাসা দি যেদিন ফসল কাটো সেদিন এর হক আদায় করো ওখানে হক শব্দ দিতে আবির করছে সেটাও এই অজুবের উপরে দ্বারালত করে অজুব আর উজুকটা হবে জমি চরসরি হয় তো জমি থেকে যে ফসলটা দেয়া হবে সেটাও ভালোগুলো দিতে হবে ভালো তুনফিকু তৈবা তিমা আখরাজনা লাকুম মিনাল আরদি মিনাল আরমা মালয় তৈম্মুল হাবি হা রিনহো মিনাল মজকুর তুন ফিকুন তোমরা এগুলোর মধ্যে হতে নিকৃষ্টটা খরচ করার ইচ্ছে করো না তোমরা এগুলোর মধ্যে হতে নিকৃষ্ট বস্তুগুলো খরচ করার ইচ্ছে করো না ওই মিনহু মানে ওই mimma kasabtum আর mimma akhrajna lakum min al-ard taqsidul khabitha radi'a minhu min al-mazkur tunfiqun fi zakat oi musannif age jete table arsen tunfiqun eta halum min zari zamiri tayammamu mane tumra nikrishto ta icche korona emot obostha je কেউ যদি নতুন কোনো লেবাস বানালো এরপরে সে পুরন লেবাসটা দান করে দিল তাহলে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে এটা পুরস্কার দেবেন জান্নাতে লেবাস পড়াবেন না এই যে একটা কথা আছে তো এরকম আরো অনেক ইয়াতে আসছে যে আদত এটা না বাড়ানো চাই যে একজন শুধু তার ওই নিম্নমানের জিনিসগুলোই দান করে আদত এটা না বাড়ানো চাই আদত বাড়ানো চাই একবার হাত্তা তুন ফিকো মিম্মা তুন ফিক্ম আদত এটা হবে যেটা আমি পছন্দ করি এটা আমি অন্যকে দেব। হ্যাঁ যদি এমন হয় যে আমি যেটা পছন্দ করে সেটাও দিই যেটা এখানে বলা হয়েছে কখনো যদি এমন একটা জিনিস থাকে যেটা আমি করতে পারতেছি না আমি ব্যবহার করতে পারতেছি কোনো কারণে তাহলে এটাকে ফেলে দেব হ্যাঁ এটাকে ফেলে দেব না এটা অন্যকে দিয়ে দাও কিন্তু আদত এটা নামার নামারানোচিত সবসময় শুধু অন্যদেরকে পুরাণ জামাই দাও অথবা যেই খাবারটা তুমি খাইতে পারতেছো না দুর্গন্ধ লাগতেছে এটাই তুমি আরেদুনকে খাওয়াও ফকির এলে শুধু পান্তা ভাত দাও না মাঝে মধ্যে ইচ্ছে করো না অথচ তোমরা তো এটা গ্রহণ করবে না যদি তোমাদের কেমনটা দেওয়া হয় তোমাদের পাউনার বেলায় তোমাদের পাউনার বেলায় যদি তোমাদেরকে দেয়া হয় তোমরা তো সেটা গ্রহণ করবে না আল্লাহর বেলায় কেন এমন ইল্লা ই হ্যাঁ যদি তোমরা এই দৃষ্টি নত করে চক্ষু বন্ধ করে নিয়ে নাও তাহলে সেটা ভিন্ন কথা স্বাভাবিকভাবে তো তোমরা তোমাদেরকে যদি কেউ তোমাদের পাওনাটা দেয় খারাপ জিনিস তাহলে তোমরা তো স্বাভাবিক ভাবে নিবে না হ্যাঁ যদি তাসামো করে নিয়ে নাও তাহলে সেটা ভিন্ন জিনিস স্বাভাবিকভাবে তো তোমরা নেবে না ইল্লা আন্তক মেদু ফি মানে অনেক সময় তো আমরা নিয়ে নেই না যে সে মোটে দেয় না জিনিস দেই না এখন সে আমার কাছে দিল খারাপ জিনিসগুলো দিলো আচ্ছা ঠিক আছে তুই দেটা দিছ যেটি রেখে দিল এটা হাতের তো রাখি নাই এটা এইটাকে বলছি ইল্লা আন্তক মেদু ফি হ্যাঁ যদি তোমরা চক্ষু বন্ধ করে নিয়ে নাও মন থেকে রাজি না তারপর দেখাও না দেখার ভান করে নিয়ে নিল বিদ্যা ও গদ্দিন বাসার তা করে নতা দেখিয়ে আল্লাহাল কিভাবে আল্লাহ তাল নাফাকার জন্য তবে গুলো তো আমাদের জন্য না তোমাদের জন্য কি আমাদের জন্য তোমরা যখন ভালো অনেক পয়সা কামাইটা আমি করবাই তখন তোমাদের আসেনি যখন নিজেরা পয়সা কামাই করবে তখন খরচ এগুলো হলো যার যতটুকু তো এই মুহূর্তে আমি কত টাকার মালিক এটা আমি নিজে কামাই করতেছি বা আমার আব্বা দিতেছে আমি খরচটা করি আদতটা যদি এখনই হয়ে যায় তাহলে যখন আমার সম্পদের পরিমাণ বাড়বে তো সেই হিসাবে সম্পদ বাড়তে খরচের পরিমাণটা বেড়ে যাবে আর এখন যদি আমার মনোভাবটা এমন হয় যে এখন আয়াতগুলো পড়লাম আমি নিজে কষ্ট করে সম্পদ উপার্জন করি নাই অন্যের কাছ থেকে সম্পদ পাইছি মায়া কম তো অন্যের কাছ থেকে সম্পদ আমার হাতে আসছে এটাই যদি দিতে না পারি যখন আমি নিজে কষ্ট করে কামাই করব। সেটা তো আরও পারবো না বুঝতে পারো না কথাটা নিজে যখন মানুষের কষ্ট করে এটার মধ্যে মায়াটা বেশি থাকে তো ওটা তুমি কীভাবে করবে। الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة وفضلة هذا هو ترجمة نفسك إن فاقر جلما الشيطان تما دركي دور الدرات بهاي دخل شكرا جيكوربا فوري نشتاك هيد باربانوتي الشيطان يعدكم الفقر يخففكم به إن صدقتم إن تصدقتم جيدا صدقاتك تولي شيطان تما دركي فقر بهاي دخل فا تمسكو إرطار تمر এরপরে তোমরা তোমরা নফাকা থেকে বিরত থাকো চব্বিশ নম্বর হাসি এটা দেখো দেখছো ফিখ লাউ লাউ আসবো সে তোমাদেরকে অশ্লীল কাজের নির্দেশ দেয় তো ফাশা দেওয়ার উদ্দেশ্য কি আলি ওই জাকাতের এবং জাকাত না দেয়ার নিজের পক্ষ থেকে ক্ষমা এবং এর জায়গায় আল্লাহ তালা রিজিক আরও বাড়িয়ে দেবেন এই প্রতিশ্রুতি দেন আল্লাহ তালা তোমাদেরকে এনফাকির উপর ক্ষমার প্রতিশ্রুতি দেন এবং তোমরা যা ব্যয় করবে এর উপর পুনরায় আল্লাহ তালা আবার সম্পদ দেবেন এটা প্রতিশ্রুতি দেন হেকমা দ যেটা আমল পর্যন্ত পৌঁছায় আগের কথা এটার মোনাসাবাদ টা কি মোনাসী ভাবে তাই না আর আল্লাহ বলতেছেন যে পল্লমা ফদলা ক্ষমাপ্রাপ্তি ক্ষমাপ্রাপ্তি এটা তো নিশ্চিত না তারপরে ফদলা যেটা ব্যাখ্যা মোসান রিস্কান খালফা সেটাও আসলে হবে কি হবে না এটা কতটুকু নিশ্চিত এই যে ফাহামটা এটা বুঝতে পারা যে শয়তানা যেটা বুঝাইতেছে এটা যেন জাহেরি নজরে মনে হয় আল্লাহ না তুমি যা খরচ করবে সম্পদ দিয়ে ফেললে কমবে না বাড়বে দিয়ে ফেললে কমবে না বাড়বে এটা হলো হেকমত না আল্লাহ যাকে চান হেকমত দেন তার মানে যাকে আল্লাহ তাকে এই দেয়া হলো তাকে প্রভূত কল্যাণ দেয়া হলো তো আগের হেকমতের কি মানা বলা হলো নাফে আল তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে কেন কারণ ওই এলেমে তাকে অনেক কল্যাণের দিকে নিয়ে যাবেন হেকমত দেওয়ার উদ্দেশ্য কি এটাতে একটা তো মুসানিফে বললেন মুফাসম হেকমত অনেক মানা বলছেন মা আরিফুল কয়েকটা মানা আসে দেখ এখানে ওই হেকমতের ইয়া বলতেছেন হেকমত অর্থ হয়েছে। ব্যাখ্যা বাহারে মহিল এ সম্পর্কিত প্রায় ত্রিশটি উক্তি উদ্ধৃত করার পর বলা হয়েছে পক্ষে এগুলোর প্রায় এগুলো প্রায় কাছাকাছি উক্তি এগুলোর মধ্যে কোনো বিরোধ নেই হেকমত শব্দটি আহকাম এর ধাতু এর অর্থ কোন কর্ম অথবা উক্তিকে তার গুণাবলী সহপূর্ণ পূর্ণ করা পরের কথাটা সুন্দর দেখো বাহরুল দাউদ সম্পর্কিত বাকারার এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয়েছে হেকমতের আসল অর্থ প্রত্যেক বস্তুকে যথা স্থানে স্থাপন করা এটা ফি আল সওয় প্রত্যেক বস্তুকে যথাস্থানে স্থাপন করা এর পূর্ণত্ব শুধুমাত্র নবতের মাধ্যমে সাধিত হতে পারে তাই এখানে হেকমত বলতে নবতকে বোঝানো হয়েছে এখানে মানে ওই আতা হল ল হুল মুলকাওয়াল হেকমা পিছনে যে আটটা গেছে ইমাম রাগেবাহী শব্দটা বলেন হেকমত শব্দটি আল্লাহ জন্য ব্যবহৃত করা হলে ব্যবহার করা হলে এর অর্থ হবে সমগ্র বিষয়াদির পূর্ণ জ্ঞান এবং নিখুদ আবিষ্কার ওই হাকিম শব্দ রাজা আল্লাহর ব্যাপারে কখনো ব্যবহার হয় সমগ্র বিষয়াদির পূর্ণ জ্ঞান এবং নিখুদ আবিষ্কার অন্যের জন্য এ শব্দটির ব্যবহার করা হলে এর অর্থ হয় সৃষ্টি সম্পর্কিত জ্ঞান এবং তদ অনুযায়ী কর্মালিহা আলাবা ইনামু এটা হলো হেকমত প্রত্যেকটা কাজকে তার স্থানে রাখা রসুল করিম সল্লা আলী হাসাল্লাম প্রত্যেকটা কাজকে যথাস্থানে রেখে গেছেন সব নবীর এইভাবেই করছেন এজন্য জন্য রসুল সাল আলী হাসাল্লামের হাদিসগুলোকে বলা হয় হেকমত হেকমতের একটা মান হাদিস রসুল সাল্লাহ আলী হাসাল্লাম পুরানে করিমের আয়াতগুলো যে ব্যাখ্যা দিছেন আকয়াল দিয়ে আফ আল দিয়ে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের আমল দিয়ে পুরান করিমের ওই আয়াতগুলোকে যথাস্থানে রেখে দিয়েছেন এটা হলো হেকমত পুরান করিমের আয়াতগুলোর আমলটা এইভাবে করা কোন একটা এর উপরে যদি আমল ওভাবে করা হয় যেভাবে রসুল সাল্লাম করছেন সেটা হবে হেকমতের উপর আমল করা আর যদি করোনা ক্যালেমের কোন আয়াতের উপরে আমল করা হয় রসুল সাল আলিহাস্লামের তরিকার খেলাফ তাহলে সেটা হেকমতের খেলাফ আমল করা হল এই কথা বুঝতেছিন তোমরা যা কিছু খরচ করো আমা অঙ্ক মিন জকাতিন কিংবা তোমরা যে মান্ন করো তোমরা যে মান্নতি করো ফিহি এরপর তোমরা সেই মান্নটাকে পূর্ণ করো ফনআ আল্লাহ তালা জানেন জানেন অতএবাজি তাদের জন্য কোন আল্লাহর আজাব থেকে রক্ষা করার কেউ থাকবে না তাদের